বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল আজ আমরা সেই সকল ঘটনার উদাহরণ পেশ করব রসুল্লাহ সাহু আলাইস্লামের যুগে সাহাবাহরাম নিজ উদ্যোগে অর্থাৎ রসুল স্লামের অনুমতি না নিয়েই যেই সকল কাজ করেছেন এবং পরবর্তীতে রসুল্লাহ সাহু আসালাম সেগুলোর প্রশংসা করেছেন এক নম্বর উদাহরণ হল বিলাল রাদিয়া তালাহের প্রতিবার অজু ছুটে গেলে অজু করা এবং অজুর পরছালাত দায়ী করা সহি বুখারিতে এসেছে রসুল্লাহ সাল্লা বিলাল রাজি আল্লাহকে বললেন ইয়া বিলাল ইসলাম হে বিলাল আমাকে বলো তুমি এমন কি আমল করো যার কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম এটা শুনে বিলাল রাজি আল্লাহ বলেন আমি যখনই অজু করি ওই অজু দ্বারা যতটুকু সম্ভব নফল আদায়ের চেষ্টা করি তিরমিজির রেওয়াতে এসেছে বিলাল রাদিয়ালু বললেন ইয়া রসুল আল্লাহ মা আজান তু কত্তুন ইল্লা সাল্লাই তো রকাতাইন ও মা আসবানি হাদাসুন কত্তুন্লা তু ইন্দাহ হে আল্লাহ রসুল আমি যখনই আজান দিই দুই রাকাত ছালাত আদায় করি আর যখনই আমার অজু ছুটে যায় তখনই অজু করে নেই। এবং আমি মনে করি অজু করার পর আল্লাহর আসতে দুই রেকাত ছালাত আদায় করা একান্ত জরুরি এ কথা শুনে রসুল্লাহ সাল ইসলাম বললেন ফাবি হিমা তাহলে এ দুটি কারণেই তুমি এমন মর্যাদা পেয়েও ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাসান সহি গরিব শাহেখ আলবানু হাজিসকে সহি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আল আসকালানী বলেন অউস্তাফাদু মিনহু জওয়াজ আল ইস্তিহাদ ফি তৌকিত ইবাদাহ এই হাদিসে প্রমাণ রয়েছে যে চিন্তা গবেষণা করে ইবাদতের সময় নির্ধারণ করে নেওয়া বৈধ যেহেতু পরে রসুল সাল্লাম তার কাজকে সমর্থন করেছেন ফাথুল বাড়ি দুই নম্বর উদাহরণ হল খুবাইব রাজিয়া মৃত্যুর পূর্বে দুই রাকাত নফল সালাত আদায় করার রেওয়াজ চালু করেন আমরা আগের আলোচনাতে দেখেছি খুবাইবান সর্বপ্রথম বন্দি অবস্থায় নিহত মুসলিমদের জন্য দুই রেখাত ছলাত আদায় করার রীতি চালু করেন সহি তিন নম্বর উদাহরণ হল প্রতি রাকাতে কেরাতের সেতে শেষে সুরা ইখলাস পাঠ করা বর্ণিত একটি কাহিনীতে এসেছে রসুল্লাহ সালাম একজনকে আমির করে একটি অভিযান করেন। উক্ত অভিযানের আমির অন্যান্য লোকদের ইমাম হয়ে সলাত আদায় করার সময় প্রতিবার সুরা ইখলাস দিয়ে কিরাত শেষ করতেন অর্থাৎ পতির একাতে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা পড়ার পর সুরা ইখলাস পাঠ করতেন পরে রসুল তাকে এমন করার কারণ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন তাই আমি এটা বারবার তিলাবাত করতে ভালোবাসি এটা শুনে রসুলাম বললেন আখবিরুহু আন্না ইহেবুহু তাকে বলে দাও আল্লাহও তাকে ভালবাসেন চার নম্বর উদাহরণ হল একজন আনসারী সাহাবি মসজিদে কুবাতে ইমামতি করতেন তিনি সুরা ফাঁথিয়ার পর প্রথমেই সুরা ইখলাস পাঠ করতেন পরে তার সাথে আরও একটি সুরা মিলিয়ে পড়তেন অন্যান্য সাহাবারা তার উপর আপত্তি উত্থাপন করে বললেন थबादी पाठ कर এটা শুনে উক্ত সাহাবি বললেন মা আনা আমি এই সুরা পাঠ করা পরিত্যাগ করব না তোমরা অপছন্দ করলে আমি তোমাদের ইমামতি করা বাদ দিয়ে দেব আনাসিহাম্মু গ ওই সকল লোকেরা ওই ব্যক্তিকে তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি মনে করতেন তিনি করতে তোমার সমস্যা কি তিনি বলেন আমি এই সুরাটিকে ভালোবাসি রসুল সাল্লাম বলেন হবুকা ইয়াহা আদালাকাল জানা এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সহিবুখারী এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাসার আল্লাহ কালানি রহিমুল্লাহ বলেন এই হাদিস থেকে বোঝা যায় সাহাবাহরাম রসুল স্লামকে এমন করতে দেখেননি এ কারণে তারা এই ব্যক্তির উপর আপত্তি উত্থাপন করেন তিনি আরো বলেন অফিহি দালিল আলা তাকসিসি জওয়াজি তাকসিস বা আদাল কোরআন বিমাইলিনফসি মিনহু অল ইস্তিক সারি মিনহু অলিকা হাজরানি এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় নিজের মনমত কোরআনের কোনো অংশকে নির্দিষ্ট করে নেওয়া এবং সেটা বেশি বেশি তেলাওয়াত করাতে দোষের কিছু নেই এর মাধ্যমে অন্যান্য সোরাগুলোকে পরিত্যাগ অর্থাৎ অপছন্দ করা হচ্ছে বলে গণ্য হবে না রসুল্লাহ সাল্লা নিজে করেননি কিন্তু করতে নিষেধ করেননি এমন কাজ শূন্যত হিসেবে গণ্য নয় আবার নিষিদ্ধও নয় অর্থাৎ তাতে লিপ্ত হওয়া বৈধ কিন্তু রসুল সাল্লা শূন্যতের উপর টিকে থাকাই উত্তম এই হাদিসের মধ্যে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথমত এই হাদিস করে কাজ হাদনি কেবল না করার কারণে সেটা নিষিদ্ধ হয়ে যায় না যদি সে বিষয়ে কোনো পাওয়া না যায়। এই ধরনের কাজে লিপ্ত হওয়া বৈধ তবে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আমলের উপর টিকে থাকাই অধিক উত্তম এ কারণে যে সাহাবা প্রতি আকাতে সোরা ক্লাস পাঠ করতেন অন্যান্য সাহাবে গ্রাম তাকে নিবৃত করার চেষ্টা করেন কিন্তু যখন তিনি জিদ ধরে বসেন এবং প্রয়োজনে ইমামতি ছেড়ে দেওয়ার তখন তারা তাকে আর ঘাটাননি তাকে বিদাতি আখ্যায়িত করে মসজিদ থেকে তাকে তারা নিজেদের মধ্যে হিসেবে অনুমতি প্রদান করেছেন এই অনুমতি প্রদান সত্ত্বেও বিষয়টি কিন্তু সুন্নত হিসেবে গণ্য নয় যেহেতু এটা রসুল সাল্লাহ আমল নয় এ কারণে প্রতি আকাতে সুরাই ইখলাস পাঠ করার তুলনায় রসুল্লাহ সাল্লাহ যেভাবে বিভিন্ন রাকাতে বিভিন্ন সুরা পাঠ করতেন সেটাই উত্তম কিন্তু প্রতি রাকাতে সুরা এই ক্লাস পাঠ করাও বৈধ ইবনে রাজব আল হাম্বলি রহমহল্লা বলেন নিষেধ করেন এই হাদিস এটাও প্রমাণ করে যে এই বিষয়টি অধিক উত্তম নয় যেহেতু এটা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিয়মিত আমলের বিপরীত হওয়ার কারণে অন্যান্য সাহাবেকরাম এর উপর আপত্তি উত্থাপন করেছেন রসুলুল্লা সাল্লামাম যা কিছু করেননি সেটাকে সুন্নত বলা যাবে না কিন্তু যদি তিনি তা করতে নিষেধ না করেন তবে সেটাকে হারাম বা নিষিদ্ধ বলা যাবে না বরং বলতে হবে বিষয়টি বৈধ কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের আমলের উপর টিকে থাকাই উত্তম এই মূলনীতি সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল তারা কেবল রসুলসলাম বলেননি বা সাহাবাহরাম করেননি এই স্লোগান তুলে বিভিন্ন বিষয়কে নিষিদ্ধ বিদাতের আওতাভুক্ত করে সাধারণ মুসলিমদের সাথে গণ্ডগোল সৃষ্টি করে থাকে যারা পাঁচ অক্ত ছলাতে শেষে মোনাজাত করে আমরা তাদের বলবো এটা সালাতের অংশ নয় এমন কি তো নয় তবে এটা বৈধ যদি কেউ মোনাজাতকে সাদাতের অংশ মনে করে বা সুন্নত মনে করে তাহলে এটা বিদাত হবে একইভাবে যদি কেউ সাদাতের পর মোনাজাত নিষিদ্ধ মনে করে তবে এটা বৈধ বিষয়কে হারাম করা তথা দিনের ব্যাপারে ভুল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বিদাত হিসেবে গণ্য হবে আর যারা স্বীকার করে মোনাজাত ফরজ নয় শূন্যতও নয় আবার নিষিদ্ধও নয় তারা কখনো বিদাত হিসেবে গণ্য হতে পারে না যেহেতু তারা এ বিষয়ে সঠিক সিদ্ধান্তের উপরই রয়েছে এখন যদি এসব স্বীকার করে নেওয়ার পরও কেউ মুনাজাত পরিত্যাগ করতে না এমন করতে যেহেতু টিকে ছিলেন তিনি ইমামতি পরিত্যাগ করতে রাজি ছিলেন কিন্তু সরাই ইকলাস পাঠ করা পরিত্যাগ করতে চাননি অন্যান্য সাহাবে তাকে বিদাতি আখ্যায়িত করে মসজিদ থেকে বের করে দেননি রেসুল্লাহ সাল্লাম নিজেও তাকে সুরাই গ্লাস পাঠ করা বন্ধ করতে আদেশ করেননি কোন এলাকাতে জুমার দিন আজানের পর বিভিন্ন রকম দোয়াদুদ পাঠ করে মানুষকে জুমার নামাজ সম্পর্কে সতর্ক করার রেওয়াজ ছিল এই ঘটনা উল্লেখ করে ইবনে হাজার আল্লাহ সালানি রহমুল্লাহ বলেন ওয়া ইতিবাউ সালাফিস সোয়ালিহ আউলা এ বিষয়ে পূর্ববর্তী নেকাল লোকরা যা করত সেটা করাই উত্তম এভাবে দোয়া ও জিকিরের মাধ্যমে এ ফতোয়াটেও পূর্বে আমরা যা কিছু বলেছি তার সাথে সমর্থপূর্ণ যেহেতু তিনি বিষয়টিকে নিষিদ্ধ বলেননি আবার এটাকে অধিক উত্তম মনে করেননি পাঁচ নম্বর উদাহরণ হল রুকু থেকে উঠে দাঁড়িয়ে অতিরিক্ত দোয়া করা পরপর পিছন থেকে একজন রব্বানা কাল হামদ বলে একটু বাড়িয়ে বলে হামদান কাশিরান তৈবান মুবারকান ফি সালাত শেষ করে রসুল্লাহ সাল্লাম বলেন এ কথা কে বলল সহি মুসলিমের রেওয়ায়েতে এসেছে এই প্রশ্নের কেউ কোনো উত্তর দিল না রসুল্লাহ স্লাম আবার বললেন কে এ কথা বলল এটা কোন খারাপ কথা নয় এবার একজন ব্যক্তি বলল আমি এ কথা সিহুল রসুলাম তখন বললেন রায় তু বেদ আহ সিনা মালাকানু আহা আই হুমিবুহা আউআাল আমি দেখলাম ত্রিশের অধিক ফেরেস্তারা প্রতিযোগিতা করছে কে আগে এই কথার সব লিখতে পারে এটা স্পষ্ট যে রব্বানা লাকাল হামদের পরের অংশটুকু উক্ত সাহাবি নিজ থেকে বলেছিলেন তা সত্ত্বেও সেটা আল্লাহর নিকট এমন উত্তম আমল হিসেবে গণ্য হয়েছে যা ফেরেস্তারা দ্রুত লিখে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে যেহেতু সে যা বলেছে তা হুব হু হাদিসে উল্লেখ না থাকলেও শরীয়তের মানদণ্ডে উত্তম হিসেবে বিবেচিত ছয় নম্বর উদাহরণ হল তাকবীরে তাহারিমার পর কিছু শব্দ বাড়িয়ে বলা ঘটনাটির অনুরূপ একটি ঘটনা সহিহামদুল্লাহ কাসির ও সুবহান পরে রসুল্লাহ সাল্লাম উক্ত ব্যক্তিকে প্রশংসা করে বলেন আজিব লাহা। দরজা খুলে দেওয়া হয়েছে ইমাম আহমদ ও তিবরানের বর্ণনাতে এসেছে উপস্থিত জনতা বিষয়টি দারুণ অপছন্দ করে এবং বলে কে রসুল্লাহ আলাইসলামের কথার তুলনায় উচু গলায় কথা বললো কিন্তু রসুল্লাহ সাল্লাকে প্রশংসা করে উক্ত কথা বলেন এই বর্ণনাটি সম্পর্কে আল হাইসামি বলেন রিজাল হুসে পৎ এর রাবিরা বিশ্বস্ত শেখ আলবানটিকে সহিহিব সাত নম্বর উদাহরণ হল হজের তালবিয়াতে অতিরিক্ত শব্দ যোগ করা আবুদাউদ্দ শরীফের একটি বর্ণনাতে এসেছে জাবরিবনে আবদুল্লা রাজিয়ালু বলেন রসুল্লাহ সাল্লাহাম তাদের হজের তালবিয়া পাঠ শিক্ষা দেন এরপর তিনি রসুল্লা সাল্লা শেখানো তালবিহিয়াটি উল্লেখ করেন এবং বলেন মানুষ তার মধ্যে জালমাহারিজ বা এই জাতীয় যে কোনো শব্দ যোগ করে নিচ্ছিল আর রসুল্লাহ সাল্লাম শুনছিলেন কিন্তু কিছুই বলছিলেন না শাহেখ আলবানি হাজিটিকে সহি বলেছেন সোহি মুসলিমের একটি হাদিসে রসুলামের তালবিয়া উল্লেখ করার পর বলা হয়েছে আব্দুল্লাহনে উমর রাজি আলাতাল এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি করে বলতেন লব্বাইক ওয়া সাহাইক ওয়াল খৈরু বেয়াদকা ইক ওয়াল আমাল আট নম্বর উদাহরণ হল হাসি দিয়ে আল্লাহুল্লাহ বলে অতিরিক্ত দোয়া করা একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লা পিছনে সালাত আদায় অবস্থায় হাসি দিয়ে শুধুমাত্র আলহামদুল্ল না বলে একটু বৃদ্ধি করে বলে আলহামদুলিল্লাহ এটা শুনে রসুল্লা সাল্লা বলেন কে এটা বলল প্রথমবার কেউ কোন কথা বলল না পরে তিনি আবার প্রশ্ন করলে উক্ত ব্যক্তি বলল আমি বলেন আমি দেখলাম কিছু অধিকা প্রতি বলেন হাজিসটি হাসান ইবনে হাজার আসকালানি ফাথুল বাড়িতে হাজিটি উল্লেখ করে বলেন সনাদুহাবিহি এর সনদে কোন সমস্যা নেই শায়খ আলবানিও হাজিটিকে সহি উদাহরণ হল নিজ থেকে বানিয়ে উত্তম ভাষায় দোয়া করা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম একজন গ্রাম্য লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যে সালাত আদায় করছিল সে আল্লাহর প্রশংসা করে বলছিল হে সেই সত্তা যাকে চোখে দেখা যায় না কল্পনায় ধারণ করা যায় না তার বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ করা যায় না সময়ের আবর্তনে তার মধ্যে কোনরূপ পরিবর্তন সাধিত হয় না কখনো তিনি কোনো সমস্যায় পতিত হওয়ার ভয় করেন না তিনি পাহাড়ের বড়ত্ব ও সমুদ্রের সীমানা সম্পর্কে অবহিত তিনি বৃষ্টির পানির ফোঁটার সংখ্যা গাছের পাতার সংখ্যা আর রাত যত বস্তুকে অন্ধকার দিয়ে ঢেকে ফেলে আর দিবস যত বস্তুকে আলোকিত করে সেই সম্পর্কে অবহিত একটি আকাশ তার সামনে অন্য আকাশকে আড়াল করে না মাটির একটি স্তর তার নিকট অন্য স্তরকে আড়াল করতে পারে না সমুদ্র তার গফিরে যা আছে সেটা তার নিকট গোপন করতে পারে না পাহাড় তার দুর্গম এলাকাতে কিছু লুকিয়ে রাখতে পারে না তুমি আমার জীবনের শেষ অংশকে সর্বোত্তম করো এবং জীবনের শেষ ভাগে আমার আমলকে সুন্দর করো আর আমার জন্য তোমার সাক্ষাতের দিনটিকে সর্বোত্তম করো রসুল্লা সাল্লা এই মুগ্ধ হন তিনি এই ব্যক্তিকে কিছু দিনার উপহার দেন এবং বলেন বলতো আমি তোমাকে এই দিনারগুলো কেন উপহার দিলাম ওই ব্যক্তি বলে আমি আপনার আত্মীয় এই কারণে রসুল সাল্লা বলেন আত্মীয়তার হক্ত তো রয়েছেই তবে তুমি যে আল্লাহকে অতি উত্তম ভাবে প্রশংসা করেছ সে কারণে আমি তোমাকে উপহার দিয়েছি ইমাম তিবরানি বর্ণনা করেছেন আব্দুল্লাবনে মোহাম্মদ আবি আব্দুর রহমান আল্লাহ এই হাদিসের রাবিরা সহি হাদিসের রাবি শুধু আবদুল্লাহনে মহাম্মদ ছাড়া তবে সেও বিশ্বস্ত এই সকল হারিস সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সালাতের ভিতরে বা বাইরে তাকবের তাহারিমা রুকু থেকে উঠে বা হাসি দেওয়া ইত্যাদি উপলক্ষে অথবা সাধারণভাবে দোয়াওয়া জিকির হিসেবে নিজে থেকে কিছু উত্তম কথা ব্যবহার করা বা রসুল্লা সালস্লাম থেকে বর্ণিত মাসুর দোয়ার মধ্যে কিছু উত্তম শব্দ যোগ করা দর্শনীয় নয় রুকু থেকে উঠে দোয়া করা সংক্রান্ত হাজিসটির ব্যাখ্যায় ইবনে হাজার আলাহ কালানী রহমউল্লাহ বলেন ওয়াইস্তাদ বিহি আলা জাহাজী ইহদাসি জিক্রি ফিসসলা গরামা মাসুর ইজা কানা গরমা মুখালিফুল মাসুর ও আলা জওয়াজির অফিস সৌথিবি জিক্রি মালাম উস ইস আলম মা এই হাদিস প্রমাণ করে সালাতের মধ্যেও রসুল্লা সাল্লা থেকে বর্ণিত হয়নি এমন জিকির রচনা করা বৈধ এবং উচ্চ স্বরে জিকির করা বৈধ যদি অন্যান্যদের ইবাদতে সমস্যা সৃষ্টি না হয় ফাথুলবাড়ি নিজ থেকে দোয়া ও জিকিরের কিছু যোগ করা যারা বিদাত বলে তারা নিজেদের পক্ষে যে সকল দলিল পেশ করে সেগুলোর জবাব উপরে আমরা যেসব হাদিস উল্লেখ করেছি সেগুলো ওই সকল লোকদের বিপক্ষে দলিল যারা হাদিসে বর্ণিত নেই এমন কোন দোয়া বা জিকির মুখ দিয়ে উচ্চারণ করা বিদাত মনে করে আজানের দোয়াতে ইন্না কাল তুকিফুল মিয়াদ নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না দরুদ পাঠ করার সময় সাইদিনা ও মাওলানা যোগ করা এমন এমনকি সাধারণভাবে আল্লাহ আল্লাহ জিকির করাও এদের দৃষ্টিতে ঘৃণিত বিদাত হিসেবে গণ্য রসুল্লা সুল্লা স্লাম এক ব্যক্তিকে ঘুমাতে যাওয়ার পূর্বে পাঠ করার জন্য একটি দোয়া শিক্ষা দেন তার একটি অংশ এমন আল্লাহমা আহমি কিতাবি আংসালতা ও আবি নাবি আল আর্সালতা হে আল্লাহ আপনি যেই কিতাব অবতীর্ণ করেছেন তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি এবং যে নবীকে আপনি প্রেরণ করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করেছি পরে উক্ত ব্যক্তি একটু পরিবর্তন করে যে নবীকে আপনি প্রেরণ করেছেন এভাবে না বলে যেই রসুলকে আপনি প্রেরণ করেছেন এভাবে বললে রসুল ইসলাম তাকে সংশোধন করে দিয়ে বলেন এভাবে নয় বরং বল যেই নবীকে আপনি প্রেরণ করেছেন এই হাদিসটি উল্লেখ করে তারা বলেন অতএব নিজ থেকে কোন দোয়া বা জিকির তৈরি করা যাবে না এই সব লোকদের সমস্যা হল এরা নিজেদের মতের সপক্ষে কোন হাদিস পেয়ে গেলে রাত দিন কেবল সেই হাদিসের জিকির শুরু করে অবস্থা দেখে মনে হয় এই হাদিসটি ছাড়া হাদিসের গ্রন্থ আর কিছু বর্ণিত হয়নি তবে কি ওপরে যেসব হাদিস আমরা বর্ণনা করেছি সেগুলো সব বানোয়াট কোন সত্যান্যাসী ব্যক্তি হাদিস বননার ক্ষেত্রে এই ধরনের নীতি অবলম্বন করে না দুই একটি সপক্ষে ব্যবহার করে অন্যান্য এখন আমরা দেখব শেষোক্ত হাদিসটির সাথে উপরের হাদিসগুলোর সমন্বয় কিভাবে হতে পারে এটা মোটও কঠিন ব্যাপার নয় প্রকৃত ব্যাপার হল রসুল্লাহ সাল্লা আলাইসলাম যখন জিকির বা দোয়া হিসেবে কোন শব্দ শিক্ষা তখন উক্ত শব্দ পরিবর্তন করা উচিত নয় যেহেতু ওই বিষয়টির পরিপূর্ণ সব ওই শব্দের সাথে সংশ্লিষ্ট এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী এমনই কথা বলেছেন ইমাম নব্বু অনুরূপ ব্যাখ্যা উল্লেখ করেছেন অন্যান্য উলামকরাম ও দোয়াওয়া শব্দ পরিবর্তন করা অপছন্দ করেছেন কিন্তু মূল দোয়াটির মধ্যে কোনো পরিবর্তন না করে বাড়তি কিছু যোগ করা হলে তাতে কোন সমস্যা নেই যেহেতু এতে একদিকে উক্ত দোয়াটির সোয়াব হাসিল হচ্ছে বিপরীত দিকে বাড়তি কথাগুলোর সোয়াবও পাওয়া যাচ্ছে উপরে আমরা যতগুলো উদাহরণ উল্লেখ করেছি তার কোথাও রসুলুল্লাহ সাল্লা আল ইসলামের শেখানো মূল দোয়াটি পরিবর্তন করা হয়নি বরং তার সাথে বাড়তি কিছু উত্তম কথা যোগ করা হয়েছে তাই রসুল্লাহ সাল্লা আলাইস্লাম তা থেকে নিষেধ করেননি উপরন্তু এগুলোর প্রশংসা করেছেন শেষক্ত ঘটনাটিতে ভিন্ন অবস্থা দেখা যায় এই ব্যক্তি রসুল্লাহ শেখানো শব্দ যেই নবীকে আপনি করেছেন, এটা পরিবর্তন করে যে প্রেরণ করেছেন এভাবে বলেছে তাই রসুল্লাহ আল ইসলাম তাকে সংশোধন করে দিয়েছেন এই ব্যাখ্যার পর এ বিষয়ে আর কোন জটিলতা অবশিষ্ট থাকে না কিছু কিছু সাহাবেক রাম থেকে মাউকুবভাবে এমন বর্ণনা রয়েছে যা বাধ্য উপরের বর্ণনাগুলোর বিপরীত মনে হয় যেমন আবু মোসা আল আশআরি থেকে বর্ণিত আছে তিনি মানুষদের নিয়ে সালাত আদায় করছিলেন এমন সময় পিছন থেকে কোন একজন ব্যক্তি বলে ওঠে পবিত্রতা ও পুণ্য দ্বারা সলাৎকে শীতল করা হয়েছে সহি মুসলিম আবু মুসা আল আশআরি পরবর্তীতে ওই ব্যক্তির উদ্দেশ্যে বলেন সলাতে কি বলতে হয় তা কি তোমরা জানো না রসুল্লাহ সাল্লাম আমাদের সালাত শিক্ষা দিয়েছেন এরপর তিনি রসুল্লাহ সাল্লাসাল্লাম সালাতে কি বলতে বা করতে আদেশ করেছেন তা বর্ণনা করেন আরেকটি হাজি হল আবুদাহ শরীফের একটি বর্ণনাতে এসেছে সাহাদিবনে আবি আকাশ রাজি তার ছেলেকে বলতে শোনেন হে আল্লাহ আমি তোমাক আমি আপনার নিকট জান্নাত এবং তার নিয়ামত ও সুখ শান্তি কামনা করছি আর জাহান্নাম ও তার শিকল বেড়ি ইত্যাদি হতে আশ্রয় প্রার্থনা করছি এটা শুনে সাহাদিবনে আবি অক্কাস রাজি আল্লাহতালনু বলেন سيكون قوم يعتدون في الدعاء فإيك أن تكون منهم إنك إن أوتيت الجنة أوتيتها وما فيها من الخير وإن أعزت من النار أعزت منها وما فيها من الشر আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি শীঘ্রই এমন কিছু লোক হবে যারা দোয়ার মধ্যে বাড়াবাড়ি করবে তুমি যেন তাদের মধ্যে হও না যদি তোমাকে জান্নাত দেওয়াই হয় তবে তো তার মধ্যে যা কিছু নিয়ামত আছে তা তুমি প্রাপ্ত হবে আর যদি যাহার থেকে আশ্রয় দেওয়া হয় তবে তো তোমাকে তার সকল ক্ষতিকর বস্তু থেকে আশ্রয় দেওয়া হবে অর্থাৎ কেবল জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করাই যথেষ্ট নাম ধরে জান্নাতের প্রতিটি বস্তু প্রার্থনা করা বা জাহান্নামের প্রতিটি বস্তু থেকে আশ্রয় চাওয়া জরুরি নয় ইবনে মাজার একটি বর্ণনাতে আব্দুল্লা মুগাফল রাজি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি তার ছেলেকে বলতে শুনলেন আল্লাহমা ইন্নি আলুকাল কসরাল আবাদা আনিয়াম হে আল্লাহ আমি আপদানিকর জান্নাতের ডান পাশে একটি সাদা প্রসাদ করছি। এটা শুনে তিনি তাকে নিষেধ করেন এবং উপরোক্ত হাজিস দেন আরেকটি বর্ণনা হল আব্দুল্লা মুগাফল রাধিয়ালা থেকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তিনি তার ছেলেকে স্লাদে শশব্দে বিসমিল্লা পাঠ করতে শুনে নিষেধ করে বলেন এটা নতুন বিষয় আমি আল্লাহর রসুল আবু বকর উমর ও উসমানের পেছনে স্লাত আদায়ী করেছি আমি তাদের কাউকে এভাবে পড়তে শুনিনি তুমিও তা পাঠ করোনা ইমাম তিরমিজি বলেছেন হাজিসটি হাসান তবে শায়েক আলবানিয়াটিকে দুর্বল বলেছেন এই ধরনের আরেকটি বর্ণনা হলো তিবরানী মোজামে কবিরি এবং আব্দুর রাজাক আল মুসান্নামে বর্ণনা করেন ইবনে মাসুদ রাজি আল্লাহতাল একবার কিছু লোককে মসজিদে বসে বিভিন্ন রকম জিকির করতে শোনেন তিনি তাদের বলেন তোমরা কি রসুল শাহাবাদের চেয়ে বেশি জেনে ফেলেছ এরপর তিনি তাদের মজলিশ ভেঙে দেন অনেকে এই সকল বর্ণনা উল্লেখ করে বিভ্রান্তির সৃষ্টি করেন কিন্তু শরীয়তের মূল্যতি সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের নিকট এই বিভ্রান্তির সুস্পষ্ট জবাব রয়েছে এ বিষয়ে প্রথমেই আমরা বলবো। যদি রসুলুল্লাহ সাল্লাহাম থেকে সহি সনদে কোনো বিষয়ের অনুমতি প্রদান করার কথা বর্ণিত হয় আর তার বিপরীতে কোনো কোনো সাহাবার একক বর্ণনা পাওয়া যায় তবে কোনটি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। এই প্রশ্নের সহজ ও সঠিক উত্তর হল রসুলুল্লাহ সাল্লা থেকে প্রমাণিত বিধানই এখানে অগ্রাধিকার পাবে আর যে সাহাবা থেকে ভিন্ন মত পাওয়া যাচ্ছে তা পরিত্যাগ করতে হবে ধরে নিতে হবে উক্ত উক্তা এ ব্যাপারে এটা মোটেও অসম্ভব নয় যে যে কোন একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ কোনো একটি নির্দেশ সম্পর্কে জানবেন না যেহেতু এমন অনেক বর্ণনা রয়েছে যাতে দেখা যায় আউ রাজি আল্লাহ বা উমর রাজি মতো সাহাবি কোন কোন বিষয়ে রসুল্লাহ সাল্লামের নির্দেশ জানতেন না অন্যান্য সাহাবেকরাম সে সম্পর্কে তাদের অবহিত করেন উপরে একটি হাদিসে আমরা দেখেছি রসুল্লাহ সাল্লা সাহাবেকরামকে যে তালবিয়া পাঠ করতে বলেছিলেন তারা তার তুলনায় অধিক পাঠ করতেন আবুদাউদ্দ শরীফে বর্ণিত একটি সহি হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে মানুষ জালমাহারি শব্দ যোগ করছিল আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম শুনছিলেন কিন্তু কিছুই বলছিলেন না বাইহাকি ও অন্যান্য হাজিজ গ্রন্থকার বর্ণনা করেন সাহাদ ইবনে হাবি অক্কাসের সামনে একদল লোক তালবিয়ার সময় জালমাহরিজ শব্দ উচ্চারণ করলে তিনি বললেন আমরা আল্লাহ রসুলের যুগে এভাবে তালবিয়া পাঠ করতাম না ইবনে খুজাইমা বলেন এটা প্রমাণ করে অনেক সময় প্রথম যুগের কোন সম্মানিত সাহাবান নিকট আল্লাহর রসুলের কোন আমল অজানা থাকতে পারে যেহেতু ও ইসলাম গ্রহণের দিক থেকে সাহায্যের সামনে তালবিয়া শব্দ উল্লেখ করার কথা বর্ণনা করেছেন কিন্তু সাহাদ রাজি আল্লাহ এটা জানতেন না এখানে প্রশ্ন হল সত্যান্বেষী গবেষকের জন্য কোনটি অধিক শ্রেয় আল্লাহর রসুল থেকে প্রমাণিত বিষয়টি অনুসরণ করা নাকি সাহাদ ইবনে আবি মতো সাহা ইবনে আবি শুনে তিনি বলেন রসুলাম আমাদের এমন শেখাননি তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহামী হাল। যদি এই হাদিসটির উপর ভিত্তি করে কেউ বলে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে কিছু থেকে বর্ণিত ওই হাদিসটির ব্যাখ্যা কি হবে যেখানে বলা হয়েছে আল্লাহ রসুলের সামনে একজন ব্যক্তি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ মুবারকান তিনি সলাতের ভিতরে বা বাইরে যে কোনো উত্তম কথা উচ্চারণ করার কারণে তিরস্কার করেননি কিন্তু আবু মসাল আসারি রাজি আল্লাহন একজন ব্যক্তিকে এ থেকে নিষেধ করেন এ কারণে কি আল্লাহ রসুলের নির্দেশনা পরিত্যাগ করে বিষয়টি বিদাত বা পথভ্রষ্টতা বলা সঠিক হবে রসুল্লাহ করতে নিষেধ করেছেন এর উপর ভিত্তি করে সাহিবের সুখ শান্তি প্রার্থনা করছি এবং জাহান্ন জাহান্নামের বেড়ি ও শিকল থেকে আশ্রয় প্রার্থনা করছি এভাবে দোয়া করতে নিষেধ করেছেন এ কারণে যদি কেউ মনে করে নিজ থেকে বানিয়ে বানিয়ে উত্তম দোয়া করা নিষিদ্ধ তবে রসুল্লাহ সাল্লা যে গ্রাম্য লোককে নিজ থেকে ভাষায় আল্লাহর প্রশংসা করা এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করার বিনিময়ে কিছু দিনার উপহার দিয়েছিলেন তার কি ব্যাখ্যা হবে অথচ ফ্রাউনের স্ত্রী সম্পর্কে আল্লাহ সুমান নিজেই বলেন যখন সে বলেছিল হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের ভিতরে আপনার নিকটে একটি বাড়ি নির্মাণ করুন আর আমাকে ফ্রাউন থেকে এবং তার সকল কার্যাবলী থেকে পরিত্রাণ দিন আপনি আমাকে জালেম সম্প্রদায় হতে পরিত্রাণ দিন সুরায়তা হারিম এগারো নম্বর অ্যাথ একাতা বলা কি যৌতিক হবে যে এই নেককার মহিলার জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণের জন্য দোয়া করাটা অতিরঞ্জন বলে গণ্য একইভাবে ফ্রাউন থেকে তার কার্যাবলী থেকে এবং সকল জালেম সম্প্রদায় থেকে আমাকে পরিত্রাণ দিন এভাবে বলাটা কি অতিরঞ্জন বলে গণ্য হবে এতটুকু বললেই তো যথেষ্ট হত যে আমাকে সকল জালেমের হাত থেকে রক্ষা করুন মোট কথা কোন সাহাবার একক মন্তব্য পবিত্র কোরআন ও সৈহ হাদিসের বিপরীত মনে হলে তা গ্রহণযোগ্য নয় এটিই সর্বসম্মত মূলনীতি ইবনে মাসুদ রাজিয়াল তালানের হাদিসটির অবস্থাও অনুরূপ যদি হাদিসটি সই হয় এবং ধরে নেওয়া হয় কেবলমাত্র মসজিদে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি জিকির করার কারণে তিনি ঐ সকল লোকদের মসজিদ থেকে বের করে দিয়েছিলেন তবে এটা রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে বর্ণিত একাধিক হাদিসের বিপরীতে যায় যেখানে একত্রিত হয়ে জিকির আজগার করার অনুমতি শুধু দেওয়া হয়নি বরং বিষয়টির সু সম্মান বর্ণনা করা হয়েছে বলেন ইতালাম বলেন আল্লাহর এমন কিছু ফেরেস্তা রয়েছে যারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে জিকিরের মুজলিস তালাশ করে যখন তারা একদল লোককে আল্লাহর জিকির করতে দেখে একে অপরকে তখন ডেকে বলে এদিকে এসো তোমরা তো এই জিনিসই খুঁজছিল রসুল্লা সাল্লাসাল্লাম বলেন এরপর ফেরেজ তারা ডানা মেলে এই জিকিরের মুজলিশকে ঘিরে ধরে এবং স্তরে স্তরে বিন্যস্ত হয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এরপর ফেরেজ তারা যখন আল্লাহ নিকট ফিরে যায় আল্লাহ তাদের প্রশ্ন করেন আমার বান্দারা কি করছিল তারা বলেন ইউসাবিহ নাকা অব্বিরুও নাকা অয়ু হাল্লিলু নাকা অহমাদু তোমরা সাক্ষী থাকো যে আমি তাদের ক্ষমা করে দিলাম ফেরেজ তখন বললেন অমুক ব্যক্তি তো আসলে জিকিরের উদ্দেশ্যে ওখানে বসেনি সে একটা দুনিয়াবী কাজে এসে আটকা পড়েছে অর্থাৎ নিয়তে না থাকা সত্ত্বেও কি এই ব্যক্তি ক্ষমা পাবে আল্লাহ সুবান বলেন হুমুল ওরা তো এমন সম্প্রদায় যাদের সাথে বসলেও কেউ বঞ্চিত হয় না মুসলিম। এ বিষয়ে এই হাদিসটি ভীষণ গুরুত্বপূর্ণ এই হাদিসে একাকি আল্লাহকে স্মরণ করার তুলনায় কোন একটি দিনী মজলিসে আল্লাহকে শরণ করার একটি বিশেষ ফজিলত প্রমাণ করে যার নিয়তের মধ্যে ত্রুটি আসে বা দিনী কর্মকাণ্ড না এমন ব্যক্তি যদি অন্যান্য নেক কার লোকদের সাথে সম্মিলিত হয় তবে তাদের অসিলায় তার আমলও কবুল হয়ে যায় এবং সে আল্লাহ নিকট ক্ষমাপ্রাপ্ত হয় এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে এই ধরনের কাজ থেকে মানুষকে কিভাবে নিষেধ করা যেতে পারে এছাড়া উপরে আমরা একটি হাদিসে কুদ্সি উল্লেখ করেছি যেখানে আল্লাহ সুমান্তলা বলেন যে আমাকে নির্জনে স্মরণ করে আমিও তাকে নির্জনে স্মরণ করি আর যে আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি তাকে তদাপেক্ষা উত্তম মজলিসে স্মরণ করি সহি একটি রহমা ও হাফত ফিমান ও যখন একদল লোক আল্লাহর ঘর সমূহের মধ্যে কোন একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তিলাবাত করে এবং নিজেদের মধ্যে আল্লাহর কিতাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহর রহমত তাদের বেষ্টন করে আর ফেরেস্তারা তাদের ঘিরে ধরে এছাড়া মহান রব তার নিকট যেসব ফেরেস্তা আছে। তাদের সাথে ওই সকল লোকদের নিয়ে আলোচনা করেন সলিমের আরেকটি বর্ণনাতে এসেছে একদিন বাইরে বের হয়ে দেখলেন মসজিদের মধ্যে একটি হালাকা বৈঠক রয়েছে। তিনি প্রশ্ন করলেন তোমরা এখানে কি জন্য বসেছো তারা বললেন জালাসনা নাজকুর আমরা আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি মুিয়া আল্লাহ বললেন আল্লাহর কসম দিয়ে তোমাদের প্রশ্ন করছি এছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য নেই তারা বললেন আল্লাহর কসম এছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য আমাদের নেই মোয়াবিয়া রাজি আল্লাহ বললেন আমি তোমাদের কথা অবিশ্বাস করার কারণে কসম করতে বলিনি আসল ঘটনা হল রসুল্লাহ সাল্লাম একদিন তার কিছু সাহাবাকে একটি বৈঠকে বসে থাকতে দেখে প্রশ্ন করেন তোমরা এখানে কেন বসেছো তারা বলেন আল্লাহকে স্মরণ করার জন্য এবং তিনি যে আমাদের ইসলামের বুঝ দিয়েছেন সে কারণে তার প্রশংসা করার উদ্দেশ্যে রসুল্লাম বলেন আল্লাহর কসম দিয়ে বলছি এছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য নেই তো তারা বলেন, আল্লাহর কসম এই ছাড়া এছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য নেই রসুল সাল্লাম বলেন আমা ইন্নিলাম আস্তাহ আস্তাহ খালিফ কুম তোহমতাল্লা কুম এই মুহূর্তে আমাকে বলে গেলেন যে আল্লাহ তা তোমাদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করছেন সহিম আরেকটি হাদিসে এসেছে রসুলাম বলেন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করো সাহাব জিজ্ঞেস করলেন जिकिर हादीद्रा के हाकिमे हाकिम हादी बुखारी मुला शायख अलवानी हादिसी বিশ্বাস করি ইবনে মাসুদ রাজিয়াল কেবলমাত্র একত্রিত হয়ে জিকির করার কারণে এই সকল লোকদের মসজিদ থেকে বের করে দেননি এখানে অন্য কোন কারণ ছিল বেশ কিছু রেওয়াতে এ বিষয়ে প্রমাণও পাওয়া যায় ইমাম নব্বের শায়েক আবু শামা তার গ্রন্থ আল বাদাই হাওয়াদিস করেন কিছু লোক মুসলিমদের সমাজ পরিত্যাগ করে একটি মসজিদ নির্মাণ করে সেখানে ও লিপ্ত হয়। এভাবে তারা জগত সংসার পরিত্যাগ করে সন্ন্যাসব্রত অবলম্বন করে ইবনে মাসুদ রাজি আলাহানু সেখানে গমন করে তাদের বললেন তোমরা কি রসুল সাল্লাহামের সাহাবেদের তুলনায় বেশি জেনে ফেলেছ যদি তোমাদের মতো সকল মুসলিম এমন করে অর্থাৎ ব্রত গ্রহণ করে তবে জুমা জামাত তাদের কিভাবে হবে অসুস্থকে দেখাশোনা করবে কে মৃত ব্যক্তিকে দাফন করবে কে এরপর তিনি তাদের মানব সমাজে ফিরিয়ে আনেন এবং তাদের তৈরি মসজিদটি ভেঙে দেন এই হাদিসে দেখা যাচ্ছে এই সকল লোকেরা মুসলিম সমাজ পরিত্যাগ করে নির্জনে সন্ন্যাসব্রত পালনের ইচ্ছা করলে ইবনে মাসুদ রাজি আলাহতাল আনু তাদের নিষেধ করেছেন কেবল জিকির করার কারণে নয় সম্ভবত এটিই প্রকৃত ঘটনা এরপরও যারা মানুষকে জিকিরের মজলিস থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করে এবং আল্লাহ বলেন। যারা সকাল সন্ধ্যা তাদের হিসাব আপনার উপর নয় আর আপনার হিসাব তাদের উপর নয় আপনি যদি সুরাহন আম বা আন্য নম্বর আয়াত অন্য আয়াতে আল্লা সুহান্তাল্লাহ বলেন আর আপনি কি তাকে দেখেননি যে আমার এক বান্দাকে সাত আদায় করতে নিষেধ করে এবং কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করা যেসব সাহাবে ক্রাম হতে এর বিপরীত বর্ণিত আছে এমন সম্ভাবনা রয়েছে যে তারা এব্যাপারে রসুল্লাহ সাল্লামের অনুমতি প্রদানের বিষয়টি জানতেন না অথবা তারা হয়তো এব সম্পর্কে অবহিত ছিলেন তবে ভিন্ন কোন কারণে এ থেকে নিষেধ করেছেন হয়তো ভালোর সাথে খারাপ মিশ্রিত হওয়ার কারণে তারা নিষেধ করেছেন যেমনটি ইবনে মাসুদ রাজি আল্লাহ ঘটনায় আমরা দেখেছি অথবা মানুষ এমন বিষয়কে সুন্নত বা ফরজ মনে করবে এমন আশঙ্কার কারণে তারা নিষেধ করেছেন এ বিষয়ে সর্বাপেক্ষা সুন্দর ব্যাখ্যাটি হল আমরা দেখেছি রসুল্লাহ সালাম থেকে সরাসরি প্রমাণিত নয় কিন্তু এমন কোন অবলম্বন করা নিষিদ্ধ নয় বরং বৈধ তবে বিশেষ প্রয়োজন না হলে এ থেকে দূরে থাকা এবং রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে সরাসরি প্রমাণিত পদ্ধতির উপর টিকে থাকাই উত্তম যেমনটি প্রতিরাকাতে কাতে সোরা ইকলাস পাঠ করা সম্পর্কিত ঘটনাতে আমরা দেখেছি এ অবস্থায় যে ব্যক্তি নতুন পদ্ধতিটির উপর আমল করে তাকে মৃদুভাবে নিষেধ করা যেতে পারে এবং এটা পরিত্যাগ করে যতদূর সম্ভব রসুল্লাহ সাল্লা আমলের সাথে নিজের আমলের মিল রাখার ব্যাপারে উৎসাহিত করা যেতে পারে তবে নিষেধ করার পরও যদি সে না ফেরে তাকে বিরাতি আখ্যা দেওয়া যাবে না তার সাথে গণ্ডগোল সৃষ্টি করা যাবে না এ কারণে তাকে পাপি বা অপরাধও মনে করা যাবে না বরং তার মর্যাদা এবং ও অবস্থান আগের মতোই বজায় থাকবে যেহেতু সে যা করছে মূলত বিষয়টি বৈধ সেই সাথে এটাও স্মরণ রাখতে হবে যে যদি কোনো সময় নতুন সৃষ্ট বিষয়টি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তবে তার উপর আমল করাই উত্তম সেক্ষেত্রে তা পরিত্যাগ করা নয় বরং তে লিপ্ত হওয়া বরং তাতে লিপ্ত হওয়ার ব্যাপারেই উৎসাহ দিতে হবে যেমন দিনী শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসা নির্মাণ করা সংযুক্ত করা ইত্যাদি যাই হোক সাধারণ অবস্থায় যেহেতু ছিল মানুষকে এসব ব্যাপারে নিরুৎসাহিত করা তবে যেহেতু এবসুল্লাহ সুল্লামের পক্ষ থেকে সাধারণ অনুমতি ছিল তাই সাহাবেক এতে লিপ্ত ব্যক্তিদের উপর কড়াকড়ি করতেন না যেসব বিষয়ে কোনো কোন সাহাবেক্রাম থেকে নিষেধাজ্ঞা বর্ণিত আছে সম্ভবত তাদের উদ্দেশ্য ছিল কেবল নিরুৎসাহিত করা বিষয়টি নিষিদ্ধ প্রমাণ করা নয় আর যদি কোনো কোনো সাহাবা থেকে এসব ব্যাপারে অতিরিক্ত করে করার কথা বর্ণিত হয় তবে সেটা তার একক আমল হিসেবে গণ্য যা ওপরে বর্ণিত হাজিজ সমীর বিপরীত হওয়ার কারণে অগ্রহণযোগ্য বিবেচিত হবে আর আল্লাহ ভালো জানেন ১০ নম্বর উদাহরণ হল একজন সাহাবীর নিজ ইসাই সুরা ফাঁতিয়া পাঠ করে ফুক করার ঘটনা সহিমে বর্ণিত করলে উক্ত ব্যক্তি সুস্থ হয়ে যায় এর বিনিময়ে তারা কিছু সাগল গ্রহণ করেন পরে রসুল্লাহ সাল্লা এটা শুনে খুশি হন এবং মুস্কি হিসেবে বলেন ওমা আদর আন্নাহা তুমি কিভাবে জানলে তুমি কিভাবে জানলে যে এটা মন্ত্র হিসেবে কাজ করবে পরে তিনি বলেন তোমরা এসব ছাগল ভাগ করে নাও আমাকেও একটা অংশ দিও। যে বললেন তুমি কিভাবে জানলে এটা প্রমাণ করে উক্ত বিষয়ে রসুল্লাহ সাল্লা পূর্ব নির্দেশনা ছিল না এগারো নম্বর উদাহরণ হল ইবনে মাসুদ রাদিয়াল্লাহন নিজ ইচ্ছা একটি আয়াত ব্যবহার করে ঝাড়ফুঁক করেন ইবনে হাজারাল আসকালানি রহমউল্লাতে বর্ণনা করেন ইবনে মাসুদ রাজিয়ালে পাওয়া রোগীর কানের নিকট কিছু একটা তেলাওয়াত করলে সে সুস্থ হয়ে যায় পরে রসুল তিনি কি পাঠ করেছেন তা জানতে চাইলে তিনি বলেন আমি তার কানের নিকট এ আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি হল তোমরা কি মনে করেছো, তোমাদের তামাশার ছলে সৃষ্টি করা হয়েছে আর কখনোই তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে না सोरा मुम एश पंद नम्बर आयात रसुल एटने को मु मुमिन बंदा एट पाठ कर ले पहाड़ पर्त टले बा আল হাইসামি এই হাজিটিকে হাসান পর্যায়ে গণ্য করেছেন শায়ক আলবানী অবশ্য হাজিটিকে দুর্বল বলেছেন তবে হাদিসটির মূলভাব উপরের সমর্থপূর্ণ। এসব প্রমাণ করে রোগাগ্রস্ত ব্যক্তির আরোগ্যের আশায় ঝাড়ফুঁক বা অন্য কোনো মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে পবিত্র কোরআনের যে কোন আয়াত বা অন্য কোনো উত্তম কথা ব্যবহার করতে দোষ নেই। এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম থেকে সাধারণ অনুমতিও রয়েছে তোমরা কি মন্ত্র পাঠ করো করে ঝাড়ফুঁক করো তা আমাকে শোনাও যে মন্ত্রে সিরকি কথা নেই তাতে কোন সমস্যা নেই সহি মুসলিম দেখা যাচ্ছে সিরকি কথা না থাকলে রসুল্লাহ সাল্লা এমন কিছু যারা নির্দিষ্ট করে ঝাড়ফুঁকেন আল্লাহ রসুল ঝাড়ফুক করেছেন এমন প্রমাণ আছে কিনা এসব এমন সরাসরি প্রমাণ না পেলে তারা এ কাজকে বলে আখ্যায়িত করেন যদি কেউ নিজ থেকে কোনো উত্তম দোয়া রচনা করে করে তার মাধ্যমে ঝাড়ফুঁক করে তবে তো দফা রফা ওই ব্যক্তির ইমান থাকবে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় অথচ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন সেরকি কথা নেই এমন যে কোনো দোয়া মন্ত্রের সমস্যা নেই সাধারণভাবে এটা সকল প্রকার দোয়া মন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য সেটা পবিত্র কোরআনের কোন আযাদ বা হাদিস থেকে সংগৃত হোক বা নিজ থেকে উত্তম শব্দ ব্যবহার করে হোক এমনকি যদি সেটা জাহেলি যুগের মন্ত্রও হয় আমরা আল্লাহর নিকট যে কোনো প্রকার কড়াকড়ি ও বাড়াবাড়ি থেকে আশ্রয় চাই বারো নম্বর উদাহরণ হল স্বপ্নের মাধ্যমে বলেন আর আর ইয়াকুম ফিল আশ্রিল আওয়ের হওয়া মত্রি হা ফালিয়া হার্র হা মিলাল আমি তো দেখছি তোমাদের সবার স্বপ্ন মিলে যাচ্ছে তাহলে যেই ব্যক্তি সবে কদরে পাওয়ার জন্য চেষ্টা করতে চায় সে রমজানের শেষ দশ দিনের মধ্যে চেষ্টা প্রচেষ্টা করুক এই হাদিসে দেখা যাচ্ছে মুমিনদের স্বপ্নের মাধ্যমে রসুল্লাহ সময় নির্ধারণ করেছেন বিভিন্ন হাদিসে নেক স্বপ্নের মর্যাদার কথা বর্ণিত আছে রসুল্লাহ সুল্লা বলেছেন আর নেক স্বপ্ন আরচল্লিশ ভাগের এক ভাগ বুখারিও মুসলিম এই ব্যক্তিকে স্বপ্ন দেখেন তিনি তার অবস্থা সম্পর্কে প্রশ্ন করলে ওই ব্যক্তি বলেন আমাকে ক্ষমা করা হয়েছে তবে আমার হাত আগের অবস্থায় কাটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে বলা হয়েছে তুমি নিজে যা নিজে হাতে যা নষ্ট করেছ তা ঠিক করে দেওয়া হবে না রসুল্লাম বলেন আল্লাহমাওয়াল হে আল্লাহ তার হাত দুটিকেও ক্ষমা করে দাও এই সকল হাদিস নেক স্বপ্নের অত্যাধিক গুরুত্বের কথা বর্ণনা করে নেক স্বপ্নের সর্বাপেক্ষা বড় গুরুত্বটি হল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক ধরনের পরামর্শ স্বরূপ রসুলাম বলেন আর নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে মুসলিম। যে হাদিসে বলা হয়েছে নেক স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সেই হাদিসটির ব্যাখ্যায় ইবনে বাত্তাল রহমাল্লা বলেন স্বপ্ন যে নবতের একটি অংশ এর অর্থ কি সেটা আগে বুঝতে হবে তাহলে এক হাজার ভাগের এক ভাগ হলেও যথেষ্ট মনে হবে এরপর তিনি এর অর্থ সম্পর্কে বলেন নবুয়ত শব্দটি খবর থেকে গ্রহণ করা হয়েছে আরবি ভাষায় এর অর্থ হলো কাউকে কোন বিষয়ে খবর দেওয়া সুতরাং স্বপ্ন নবুয়তের অংশ এর অর্থ স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ যেমন নবুয়ত মানে আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ যিনি কখনো মিথ্যা বলেন না সুতরাং গায়েব সম্পর্কে সত্য সংবাদ পাওয়ার ব্যাপারে নবুয়ত ও স্বপ্নের মধ্যে মিল পাওয়া যায় সারহে সহি বুখারী मोट कथा स्वप्नर माध्यमे गायब सम्पर् অবহিত হওয়া এবং কোন বিষয়ে দিক নির্দেশনা পাওয়া সম্ভব তবে এটা স্মরণ রাখতে হবে যে স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে হয় কখনো শয়তানের পক্ষ থেকে হয় এটাও হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে নির্দেশের বিপরীতে স্বপ্নকে অনুসরণ করা যাবে না স্বপ্নকে স্বতন্ত্রভাবে কোনো মূলনীতি হিসেবে গ্রহণ করা যাবে না স্বপ্নের মাধ্যমে শরীয়তের কোনো বিধান প্রমাণিত হবে না যেসব ব্যাপারে শরীয়তের সুস্পষ্ট সিদ্ধান্ত বর্ণিত আছে সেখানে স্বপ্নের কোন ভূমিকা নেই যেসব ক্ষেত্রে শরীয়তের নির্দিষ্ট কোনো ভাষ্য বিদ্যমান নেই বরং চিন্তাভাবনা ও গবেষণা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে সেসব ক্ষেত্রে স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উপরের হাদিসটিতে আমরা দেখেছি সবে কদর সম্পর্কে রসুল্লা সুলা মুমিনদের স্বপ্নের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেহেতু এ সম্পর্কে অহির মাধ্যমে নির্দিষ্ট কোন সিদ্ধান্ত বর্ণনা করা হয়নি আরও কিছু হাদিসে স্বপ্নের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কথা বর্ণিত আছে तर नम्बर उदाहरण हल स्वप्ने देखा दो पाठक ইবনে আব্বাস রাজিয়ালু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা নিক বলল আমি গতরাতে স্বপ্ন দেখেছি আমি একটি গাছের আড়ালে সলাত আদায় করছি এরপর আমি সাজদায় পতিত হলে গাছটিও আমার সাথে সাজদায় পড়ে গেল এবং এই দোয়াটি পড়ল এরপর তিনি চমৎকার একটি দোয়া উল্লেখ করেন ইবনে আব্বাস বলেন পরে রসুল্লাহলাম একটি সাজদার আয়াত তেলওয়াত করে সাজদায় পতিত হলেন আমি শুনলাম তিনি উক্ত দোয়া পাঠ করছেন আবুদাউদ ইমামাজ জাহাবিয়াত তালখিসে হাজিসটিকে সহি বলেছেন এটা জেনে নেওয়ার পর ওই সকল লোকদের কার্যকলাপ লক্ষণীয় যারা স্বপ্নের মাধ্যমে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা বিদাত ও পথভ্রষ্টতা বলে মনে করে। উদাহরণস্বরূপ এরা তাবলিক নিন্দা করে কারণ এটা স্বপ্নে পাওয়া পদ্ধতিতে আদায় করা হচ্ছে আমাদের কথা হলো। তাবলিক জামাতের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা আলোচনা করতে হবে কিন্তু কেবল স্বপ্নে পাওয়া পদ্ধতিতে আদায় করা হচ্ছে এই যুক্তিতে এর নিন্দা করা যাবে না বরং দেখতে হবে এই স্বপ্নে এই স্বপ্নে পাওয়া পদ্ধতিটি শরীয়তে নিষিদ্ধ কিনা একইভাবে স্বপ্নে পাওয়া কোনো দোয়া বা জিকির পাঠ করে অথবা স্বপ্নে পাওয়া ঔষধে মানুষের চিকিৎসা করা নিষিদ্ধ নয় যদি যদি সেটা শরীরের বিপরীত না হয় তবে এটা সত্য যে বেশিরভাগ ক্ষেত্রে যারা স্বপ্নে পাওয়া ঔষধের কথা বলে তারা মিথ্যা বলে এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে রসুল্লা সুস্লাম বললেন মান তাহালা বিহলমিন বাইনা যে কেউ এমন স্বপ্ন দেখার দাবি করে যা সে দেখেনি তবে তাকে দুটি জবের দানাতে গিট বাধ্য করা হবে কিন্তু সে তা করতে সক্ষম হবে না সহি মোট মিথ্যা স্বপ্নের দাবিদারদের কঠিন শাস্তি হবে স্বপ্নের গুরুত্ব আছে বিধায় এই ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে অতএব কিছু লোক মিথ্যা বলে এই অজুহাতে সামগ্রিকভাবে স্বপ্নের ভূমিকাকে অস্বীকার করা অবশ্যই সঠিক পন্থা নয় চোদ্দ নম্বর উদাহরণ হল রসুল্লাহ সাল্লা আগমনে খুশি হয়ে আনন্দ উৎসব করা তিরমিজির একটি বর্ণনাতে এসেছে রসুল্লাহ সাল্লাহু আল্লাম কোন একটি যুদ্ধ থেকে নিরাপদে ফিরে আসলে একজন মহিলা সাহাবি বলেন হেয়াল্লাহ রসুল আমি নিয়ত করেছি যদি আপনি নিরাপদে ফিরে আসেন তবে আমি আপনার সামনে দব বাজাবো ও গান গাইব রসুল্লাহ সাল্লা বিষয়টি পুরোপুরি পছন্দ করছিলেন না তিনি বললেন ইংকুং নাজার্তিবি ইল্লা ফালা সে তখনও দব ছিল এরপর উমর রাজি আল্লাহকে প্রবেশ করতে দেখে উক্ত মহিলা দব বাজানো দব বাজানো বন্ধ করে এবং দবটি লুকিয়ে ফেলে রসুল্লাহ এটা দেখে বলেন এই হাদিসটি উল্লেখ করে শাহেক আলবানী বলেন এই হাদিসটি অনেকের নিকট জটিল মনে হয় যেহেতু বিয়ে বা ঈদ ছাড়া অন্য কোনো বাজানো পাপের কাজ এটা তার পাপের কাজ এটা তার নিজস্ব ফতোয়া তিনি বলেন এই ধরনের পাপের কাজের নিয়ত করা আমার নিকট মনে হয় যেহেতু উক্ত মহিলা রসুল্লাহ সাল্লামের নিরাপদ ও বিজয়ীর বেশি আগমন আগমনে খুশি হয়ে এই নিয়ত করেছিল এ খুশি প্রকাশের জন্য সে যে নিয়ত করেছিল তার অনুমতি দেওয়া হয়েছে সিলসিলাতু তো সহিয়া লক্ষণীয় বিষয় হল শেখ আলবানী বিবাহ ও ঈদ ছাড়া অন্য কোন উপলক্ষে পাপের কাজ মনে করছেন এ সত্ত্বেও রসুল সাল্লা আগমনে খুশি হয়ে দপ বাজানো তিনি বৈধ মনে করছেন অন্য কথায় আল্লাহ রসুলের আগমন উপলক্ষকে খুশি হয়ে এমন কি অবৈধ কাজ করা যায় এমন ফতুয়া দিচ্ছেন অথচ তারাই ফতুয়া দেন রসুল্লাহ সাল্লাহাম দুনিয়াতে আগমন উপলক্ষে খুশি হয়ে কোন বৈধ বা উত্তম কাজ যেমন একত্রিত হয়ে দূর পাঠ করা রসুল ামের জীবনী নিয়ে আলোচনা করা ইত্যাদি কাজও বিদাত এটা কি বোকার পরিচয় নয় এই হাদিস এর বিপরীতে দলিল রসুল্লা সুলাই বিজয় তার নিরাপদ আগমন বা তার জন্মগ্রহণ উপলক্ষে খুশি হয়ে যদি কেউ কোন বৈধ কাজ করে তবে তা বিদাত হওয়ার কোন কারণ নেই বরং শরীয়তের মূল্যে এটা সবের কাজ হিসেবেই গণ্য যেহেতু এর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহামের প্রতি সন্তোষ প্রকাশ করা হয় আমাদের কথা হল এই মহিলা যা কিছু করেছে তার মধ্যে অবৈধ কিছু ছিল না তেমন কিছু থাকলে রসুল সাল্লাম তাকে অনুমতি দিতেন না দব বাজানা মূলত একটি বৈধ বিষয় যদিও বিশেষ কোন উপলক্ষ্য ছাড়া এসব খেল তামার সাথে লিপ্ত হওয়া অনুচিত এ কারণে রসুলুল্লা সাল্লাহু আলাইস্লাম এ ধরনের বিষয় এড়িয়ে চলতে পছন্দ করতেন তাই তিনি চাষিলেন এটা না ঘটুক কিন্তু যেহেতু মূল বিষয়টি বৈধ আর এ থেকে নিষেধ করা হলে উক্ত মহিলা কষ্ট পাবে তাই তিনি সরাসরি নিষেধ করেননি কিন্তু আগমন করলে উক্ত মহিলা নিজ থেকে খুশি হয়ে বলেন উমরকে দেখে শয়তানও ভয় পায়। এর অর্থ এটা নয় যে কাজটি শয়তানি কাজ ছিল কেননা তেমন বললে রসুল প্রমাণিত হয় রসুল্লাহ সাল্লাম শৈতানি কাজের অনুমতি দিয়েছেন নাউজবিল্লা যদি ওই মহিলা দব বাহ্লামের আগমন উপলক্ষে কোরআন কাজের নিয়ত করতেন তবে যতটুকু করেছেন তাও করতেন না মোট কথা এই ঘটনা প্রমাণ করে রসুল্লাহ সাল আলাইস্লামের আগমন উপলক্ষে খুশি হয়ে যে কোন প্রকার বৈধ পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা দোষের কিছু নয় এমনকি যদিও তার মধ্যে কিছুটা ক্রিয়ামূলক বিষয় উপস্থিত থাকে আর যদি ঘটনাকে উপলক্ষ হিসেবে গ্রহণ করার মূল্য প্রণয়ন করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমার উপর ওহী হয়েছে সরাসরি বলতে পারতেন সোমবার দিন রোজা রাখার স্বভাবের কাজ এভাবে না বলে তিনি বললেন ওই দিন আমি জন্মেছি এবং নবুত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এসব কারণেই দিনটি ফজলেত হয়েছে এই হাজিস এর উপর আপত্তি উসত বলেন এখানে সাপ্তাহিক জন্মদিনের কথা বলা হচ্ছে সেটাকে বাৎসরিকভাবে প্রতি রবিউল মাসে পালন করা হয় কেন তাছাড়া এখানে পূর্বে যা বলেছি এখানে রোজা রেখে জন্মদিন পালন করতে বলা হচ্ছে দরুদ পড়ে বা মিষ্টি খেয়ে তো নয় এর উত্তরে আমরা পূর্বে যা বলেছি তাই বলবো, শরীয়তে সকল কিছুর নাম ধরে উল্লেখ থাকে না বরং মূলনীতি বর্ণিত থাকে আমাদের দেখতে হবে শরীয়তে বাৎসরিকভাবে দিবস পালন করার অনুমতি আছে কিনা আসুর দিন রোজা পালন করার মধ্যে আমরা দেখতে পাই সহিউনের হাত থেকে মুসা আলহী সাল্লা মুক্তি উপলক্ষে বলেন ইন্না আমি তোমাদের চেয়ে মুসার বেশি আপন এরপর তিনি প্রতি বছর আসুরার দিন রোজা রাখতেন কোন খুশির দিন বাৎসরিকভাবে পালন করার মূলনীতি এই হাদিসে পাওয়া যায় আর রোজা রাখা ছাড়া অন্য কোনো মাধ্যমে আনন্দ প্রকাশ করার ব্যাপারে কথা হল যদি আনন্দ প্রকাশে উদ্দেশ্য হয় তবে বৈধ যে কোনো পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা বৈধ হবে হাদিসে একটি পদ্ধতির কথা বলে দেওয়া হয়েছে এর অর্থ এই নয় যে বাকিগুলো নিষেধ করে দেওয়া হয়েছে এই মহিলা সাহাবির দব বাজিয়ে ও গান গিয়ে আনন্দ প্রকাশের ঘটনা প্রমাণ করে রসুল্লাহ সাল্লা আলাইস্লাম আগমন উপলক্ষে যে কোনো বৈধ পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা নিষিদ্ধ নয় এই মহিলা সাহাবি যে পদ্ধতিতে আনন্দ প্রকাশ করেছেন সেটা তো রসুল সাল্লা ঠিক করে দেননি রসুল্লা সাল্লাহামের জন্মদিন পালন করা সম্পর্কে আরও কিছু কথা পরবর্তীতে আসছে এখানে সংক্ষিপ্ত কথায় বলা যায় যে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত হল উত্তম কোনো উপলক্ষে বৈধ কোন কাজ করা ইসলামে নিষিদ্ধ নয় পনেরো নম্বর উদাহরণ হল রসুল্লাহ সাল্লা অনুমতি গ্রহণ না করেই তারাবির সালাদ জামাতে আদায় করার ঘটনা সই বুখারি ও মুসলিমে এসেছে রসুল্লাহ সাল্লা অর্ধরাতের পর মসজিদে গিয়ে সালাত আদায় করা শুরু করলে কিছু সাহাবি তা লক্ষ্য করে তার পিছনের সালাতে দাঁড়িয়ে যান পরের দিন তারা রাতে অধিক লোক সমাগম হয় পরের দিন রাতের সালাতে আরো অধিক লোক একত্রিত হয়ে রসুল সাল্লাহ ইসলামের পিছনে জামাতে সালাত আদায় করেন পরের দিন আরও বেশি সংখ্যক লোক হাজির হয় কিন্তু রসুল্লাহ সাল্লা ইসলাম সেই দিন রাতে বাড়ি থেকে বের হননি কেউ কেউ সালাত সালাদ সাল বলে শব্দ করছিল তবু ও হলেন না আনহা। তোমরা যে আমার পিছনে সালাত তা আমি টের পেয়েছি কিন্তু আমার ভয় হচ্ছিল তোমাদের আগ্রহ দেখে তোমাদের উপর রাত্রে সালাত করা অর্থাৎ তাবার তারাবি অর্থাৎ তাহাজুতের সালাদ আদায় করা ফরজ করে দেওয়া হবে আর তখন তোমরা তা আদায় করতে সক্ষম হবে না এই হাদিসে দেখা যায় সাহাবে একরাম রসুল্লাহ সাল ইসলামের অনুমতি গ্রহণ না করেই নফল সালাত আদায় করার জন্য তার পিছনে দাঁড়িয়ে গেলেন পরের দিন তারা বিষয়টি নিয়ে মানুষের সাথে আলোচনা করে আরো অধিক সংখ্যক লোক নিয়ে হাজির হলেন কিন্তু সেদিনও রসুল সাল ইসলামের অনুমতি গ্রহণ করেননি কিন্তু এই কাজকে রসুল সাল্লাহু আলাইস্লাম নিন্দা করেননি তবে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কাই তিনি বিষয়টি পরিত্যাগ করেছেন এই ঘটনা তাদের বিপক্ষে দলিল যারা যেকোনো ভালো কাজ একত্রে আদায় করার জন্য বিশেষ করে ওই কাজটি সম্মিলিতভাবে করার ব্যাপারে আল্লাহ ও তার রসুলের অনুমতি লাগবে এমন দাবি করে আমাদের কথা হলো যে কাজটি উত্তম তা একাকি করা যেমন উত্তম সম্মিলিতভাবে উত্তম, বরং সম্মিলিতভাবে করার বিশেষ কিছু ফজিলত রয়েছে যা আমরা পূর্বে বর্ণনা করেছি সুতরাং যেই কাজ একাকি করা বৈধ সেটা সম্মিলিতভাবে করাও বৈধ যদি না সে কাজ একত্রিত করার ব্যাপারে পৃথকভাবে নিষেধাজ্ঞা থাকে উপরে আমরা যে পনেরোটি ঘটনা উল্লেখ করেছি তাতে আমরা দেখেছি সাহাবেক নিজ উদ্যোগে বেশ কিছু নতুন বিষয়ের উপর আমল শুরু করেন আর রসুল সালাম পরে সেটা জানতে পেরেছেন কিন্তু উক্ত কাজকে বিদাত হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেননি বরং প্রশংসা করেছেন এর মাধ্যমে প্রমাণিত হয় এই ধরনের নতুন সৃষ্ট বিষয় নিষিদ্ধ বিধাত হিসেবে গণ্য নয় কেউ কেউ এর উপর আপত্তি উত্থাপন করে বলতে পারে পরবর্তীতে তো রসুল স্লিয় ইসলাম এসব কাজের অনুমতি দিয়েছেন তাই তা গ্রহণযোগ্য হয়েছে নতুবা বা হতো এর সহজ উত্তর হলো এসব কাজ রসুল্লাহ সাল্লামের অনুমতি না নিয়েই করা হয়েছে আর রসুলের অনুমতি দুই রেখা ছাতা দায়ী শুরু করেন এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম অনুমতি দেওয়া দূরের কথা তিনি এ সম্পর্কে জানতেনই না এর পুরস্কার হিসেবে রসুল সাল্লাম জান্নাতে বিলাল রাজি আল্লাহ পায়ের শব্দ শুনতে পান পরে বিলাল প্রশ্ন করে তিনি ঘটনা সম্পর্কে অবহিত হন এবং বিষয়টি পছন্দ করেন যদি রসুল্লাম পছন্দ করা বা অনুমতি দেওয়ার পূর্বে এই কাজ বিদাত হিসেবে গণ্য হয় তবে কি একটি বিদাত কর্মের কারণে বিলাল রাজি আল্লাহতাল এত বড় মর্যাদা প্রাপ্ত হলেন একইভাবে রুকু থেকে উঠে যে ব্যক্তি বাড়তি দোয়া পাঠ করেছিল রসুল্লাহ সাল্লাহু আলাম সালাদ শেষ করে ওই ব্যক্তির কাজকে স্বীকৃতি দেওয়ার পূর্বেই ফেরেজ সেটাকে সবাব লেখার জন্য তাড়াহুড়ো শুরু করেন বরং বলা যায় ফেরেজ তাদের তাড়াহুড়ো দেখেই রসুলুল্লাহ সাল্লাম বিষয়টির ফজলত সম্পর্কে অবহিত হন সুতরাং রসুল সাল্লাহু আলাইস্লামের অনুমতি দেওয়ার পূর্বে এসব কাজ বিদাত ছিল এমন মন্তব্য সঠিক নয় কেননা তেমন হলে বিষয়টি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হত না যেহেতু বিদাত সম্পর্কে রসুল্লাহাম বলেছেন হাহুয়ার তা অগ্রহণযোগ্য পূর্বাপেক্ষায় বেশি বোকা লোকেরা বলতে পারে এসব ঘটনা রসুলুল্লাহ সাল্লাহু আলাইস্লামের বিদাত সম্পর্কে নিষেধ করার পূর্বে ঘটেছে পরে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বিদাস থেকে নিষেধ করেছেন তাই এখন এগুলো মানসুক হয়ে গেছে এই উক্তিটি হাস্যকর যেহেতু এটা প্রমাণ করে ইসলামের প্রথম দিকে বিদাত তথা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা বৈধ ছিল আল্লাহ ও তার রুজুলের নামে মিথ্যারোপ করে নকল শরীয়ত চালু করা বৈধ ছিল নিজে ইচ্ছা মতো কোনো কিছুকে হালাল বা হারাম করা বৈধ ছিল এটা সম্ভব নয় তাছাড়া সুস্পষ্ট প্রমাণ ছাড়া কোন বিষয়কে মানসিক বলে দাবি করা সঠিক নয় অতএব এটা মেনে না নিয়ে কোন উপায় নেই যে উপরে আমরা যেসব ঘটনা উপরে যে সকল উল্লেখ করেছি সেগুলো আওতাভুক্ত নয়। সালাম বিদাত বলতে এসব বিষয়নি তাই এগুলোর আর সাহাবায়ক রাম ও বিদাত বলতে এই ধরনের বিষয় বোঝেননি তাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবদ্দশায় এবং তার ওফাত পরবর্তী সময়ে তারা এ ধরনের বিভিন্ন নতুন সৃষ্ট বিষয়ের উপর আমল করেছেন পূর্বে আমরা রসুল সাল্লাহ जीवदशा घटमान पंद्रह टी घटनार बर्णना दिए ইসা আগামিতে দেখব রসুল্লাহ সাল্লামের ওফাত পরবর্তী সময়ে কি কি বিষয়ের উপর করেছেন এর মাধ্যমে হাস্যকর আপত্তি দুটি আরো স্পষ্টভাবে খণ্ডিত হবে যেহেতু এটা বলার সুযোগ থাকবে না যে রসুল সাল্লাহলামের অনুমতি দেওয়ার কারণে এটা বৈধ হয়েছে বা রসুল সাল্লাহামের বিদ সম্পর্কে নিষেধ করার পূর্বে এগুলো ঘটেছে ইনশাআল্লাহ সেই সকল ঘটনা ঘটনা যে সকল ঘটনার উপরে আমল করেছেন সেগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব। আল্লাহ সব তাল আমাদের সকলকে সঠিক বুজ দান করুন আমি আলহি ও আজমাইন।